أعوذ بالله من الشيطان الرحيم يا أيها الذين آمنوا قاتل الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين أم رسول الله الرحمن الرحيم তার আইন ছাড়া হাসিনা খালেদা এর ব্যক্তি কিংবাকে কটুক্তারী কিংবা হেয়ারির শাস্ত্র হচ্ছে কতল রাসম গালিদানকারী কিংবা কটুক্তিকারীদেরকে সাহাবাগন কারো অনুমতি ছাড়াই কারো রকমের অপেক্ষা না করেই হত্যা করেছেন দেশের কাফির মুরতাদ বিরুদ্ধে ও তাদেরকে প্রতারণায় ফেলে চাপিয়ে রেখেছে এরই পরিক্রমায় এদেশের সকল নাস্তিক মোরতাদ ব্লগার চক্রকে ইহুদি নাসারাদের আটা গোলাম সরকার নিরাপত্তা দিচ্ছে সমর্থন দিচ্ছে এই আখ্যায়িত করছে আমাদের সবার কাছে সুস্পষ্ট যে এইসব মানব রচিত পুখুরি মতবাদপন্থী দল যেমন আওয়ামী समर्थन तिथिल मीटिंग तर्थनैतिक भाव सहा तरफ पक्षे कला तरफ पक्षे कलम धरा इत्यादि सब ही हमसे शीर कुफुर हरान और बेदार एड़ाओं मुर्दा सरकारगुल शांतिपूर्ण सभा समावेश मत बिनीम करते दिनाद जनता विपक्षे अवस्थान नहीं हिदी जनता रक्त झराब আলহামদুলিল্লা الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আমরা আল্লাহর হুকুমের বাইরে অন্য কারো আনুগত্য করি না আমরা শুধুমাত্র আল্লাহরই আইন মানি তার আইন ছাড়া হাসিনা খালেদা এর সাদ কিংবা এ জাতীয় কোন তাগুত মোর্তের বানানো মানব রচিত কুফরি আইন আমরা মানি না আন্তর্জাতিক সকল ক্ষেত্রে একক ও একমাত্র আদর্শ অন্য কোনো জাতীয় বিজাতীয় ব্যক্তি হোক সেটা গান্ধী কিংবা জিন্না মুজিব কিংবা জিয়া কিংবা প্লেটো আমাদের আদর্শ হতে পারে না الله رب العالمين بلشن لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر নিশ্চই তোমাদের জন্য যারা আল্লাহর উত্তম আদর্শ রহিমাহ এর মত হচ্ছে এই শ্রেণীর অপরাধী তাওবা বা করলেও তাকে হত্যা করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন লা তুমা আদা ইমান বল তোমরা কি আল্লাহ তার আয়াত ও তার রাসুলের ব্যাপারে তামাশা করছিলে কোনো অজুহাত পেশ করো না তোমরা কাফির হয়ে গেছো ইমান আনার পথ আবু দাউদের চার হাজার তিনশো একষট্টি ও সুনানের চার হাজার একাশি নং হাদিসে বর্ণিত হয়েছে হাদিসটির টির সারাংশ একজন অন্ধ সাহাবি যার একজন দাসী ছিল যে ছিল তার উম্ম ওয়ালাদ এই মহিলা আল্লাহর করার পরেও সে বিরত হত না এক রাতে সে আল্লাহর রাসুল সাল্লি হাসাল্লামকে অভিশাপ দিয়েই যাচ্ছিল তখন তিনি একটি ছুরি নিয়ে তার পেটে বিদ্ধ করলেন এবং ভিতরে চাপ দিতে থাকলেন যতক্ষণ না তার মৃত্যু হয় সকালে আল্লাহ রাসুল সাল্লিহালের নিকট খবর পৌঁছলো আল্লাহর করে বললেন আমি আল্লাহর তোমাদের আদেশ করছি যে কাজটি করেছ সে উঠে দাঁড়াও অন্ধ সাহাবি উঠে দাঁড়ালেন এবং হেঁটে রাসুল্লাহ সাল্লিহাল্লামের সামনে এসে বসে বললেন এবং বলতে লাগলেন হে আল্লাহর রাসুল আমি সেই ব্যক্তি সে আপনাকে অভিশাপ দিতে লাগলো আমি একটি ছুরি নিয়ে তাকে আঘাত করলাম এবং তাকে হত্যা করলাম রাসুল্লাহ আলহিহ্লাম বললেন জেনে রেখো যে ওই মহিলার কোনো রক্তমূল্য নেই সুবহানাল্লাহ এই রাজীব ওরফে থাবা বাবাদের রক্তের কোন মূল্য নেই যারাই রাসুলা করবে হেউ করলে সে কাফির মুরতাদ হয়ে যায় তার শাস্তি হচ্ছে তাকে কতল করে দেওয়া এ ব্যাপারে সকল ওলামায় গ্রামের ইজমা সংঘটিত হয়েছে এ ধরনের বর্ণনা আরো বর্ণিত হয়েছে রহিমহুল্লাহ থেকে কাজে থেকে ইমামি রহিমুল সকল তাদের জীবনের কোনো মূল্য নেই তাদেরকে অনায়াসে হত্যা করা যাবে এর জন্য কারো অনুমতি লাগবে না এর জন্য কারো কাছে ধারণা দিতে হবে না এদের হত্যা করা অন্যতম একটি সবের কাজ বরং তা আমাদের ইমানের দাবি অতএব রাজীব শ্রেণীর যারাই এবং ভবিষ্যতে করবে তাদের একটা একটা করে খুঁজে বের করে হত্যা করতে হবে এটাই করণীয় এটাই দিন ইসলাম কারণ তাদের রক্তের কোন মূল্য নেই তাদের হত্যাকারীকে কিছুই বলা হবে না প্রিয় হিদি জনতা আমাদের এই জমিনে এসব নাস্তিক মুরতাদী শরীয়ত ও বিজয়ী নেই বর্তমান কাফের মোরতাদ সরকার সমূহ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ ইত্যাদি কুফরিপন্থী দলের দ্বারা গঠিত গণতান্ত্রিক সরকার ইসলামী বাদ দিয়ে মানুষ प्रवर्तन और प्रचलन कर আল্লাহ রাষ্ট্র আল্লাহর পাশাপাশি তারা তাদের পণ্ডিত ও সংসার বিরাগিদের তাদের পালন কর্তা রূপে গ্রহণ করেছে এবং মারিয়ামের পুত্র মাসিহকেও অথচ তারা আদিষ্ট ছিল একক ইলাহ এর ইবাদতের জন্য তিনি ছাড়া কোন আল্লা সাল্লাহ আলি সাল্লাম যখন সাহাবাহি কেরামের মজলিসে এই আয়াতটি তেলাওয়াত করলেন তখন আল্লাহর রাসুলের দরবারে ইয়াহুদী পিন হাতেম রিয়াল বসেছিলেন দিব হাতেমরাতেল্লাহ তালাহ তখন সবেমাত্র মুসলিম হয়েছেন আদিবীন হাতেমরাতি আল্লাহ তালান বল বললেন কি রাসল الহ আমরাতো কখনও আমাদের ওলি বুজর্ঘদেরকে আমাদের আহবার রহবান আমাদের ধর্মযযোগদেরকে আল্লাহর আসনে বসায়নি। তখন রাসল্লাহ লহ আহিসালাম বললেন আসাু হার রিমু নামা আহা্লহ ফাতুহাার রিমু নাহু ও হল্লু নামা বালা কলা ফাতিনকা আইবা আল্লাহ যা হালাল করেছেন তারা কি তা হারাম করতো না এবং আল্লাহ যা হারাম করেছেন তারা কি তা হালাল করত না এবং তোমরা সেটাকে মেনে নিতে না তিনি বললেন হা তা তো করতাম করত এবং আল্লাহ আমাদের দেশের কাফিল মুরতাদ সরকারগুলো গুলো এখানে নব্য আহবার রহবানের ভূমিকা নিয়েছে যুগ যুগ ধরে মুসলমানদের উপর এই কুফরি শিরকি আইন তাদের ইচ্ছার বিরুদ্ধে ও তাদেরকে প্রতারণায় ফেলে চাপিয়ে রেখেছে बैंकार लाइसेंस दिखे فأتى الله رب العالمين بولسان أفا حكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون এরা এসব জাহেলি বাতিল আইনকে বলছে যুগ উপযোগী আইন আর আহকামুল হাকে মিন আল্লাহর দেয়া আইন বিধানকে বলছে মধ্যযুগীয় শাসন এটা তাদের আরেকটি সুস্পষ্ট কুফুরি ছাড়াও এদেশের মোরতাজ সরকার গুলো যুগ যুগ ধরে সারা বিশ্বে মুসলমানদের সাথে যুদ্ধরত সাহায্যকারী পরামর্শ হিসেবে গ্রহণ করছে আল্লাহ রাবুল বলেছেন منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين হে মোমিনগণ তোমরা ইয়াহুদি ও খ্রিস্টানদেরকে পথ প্রদর্শন করেন না এই মুরতাদ সরকারগুলো এই দেশে হিন্দু খ্রিস্টান ইয়াহুদীদের কুফুরি সিরকি আদর্শ এবং কালচার প্রচার প্রসার করছে এবং পুতুল সরকার হিসেবে তাদের বিভিন্ন এজেন্ডা न कर शिक्षानीति नारी नीति मुसलमान देश चपिए दी बिुदे इतिमदे आलेम समाज अनेक आंदोलन संग्राम कर সেসব আন্দোলনের কারণে অনেক আলেম অনেক মাদ্রাসার ছাত্রবৃন্দ হয়েছেন নাস্তিক মোর্তাদ ব্লগার চক্রকে ইহুদী নাসারাদের পাঁচ গোলাম সরকার নিরাপত্তা দিচ্ছে সমর্থন দিচ্ছে তরুণ সমাজকে বিভ্রান্ত করে ওদের মতো নাস্তিক মোর্তাদ হিসেবে তৈরি তৈরি করার সুযোগ দিচ্ছে मुसलमान गाए एक बिंदु रक्त थे जघन्य परिकल्पना वास्तवयन करते देनाल था बाबा जागे वास्तव में रूपयन देखिए मुरत सरकार बर्षण कर प्रिय जनता थी दल जम आग बी जतियों पार्टी इत्यादि के भोट दिया समर्थन करा तरफ पक्षे मिचिल मीटिंग तरफ अर्थनिक भावे सहाँ पक्ष कथा बला तरफ पक्षे कलम धरा इत्यादि सब ही हम शीत বুরুহ হারাম ও বিদআত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন alam tara al ladina yaz'umuna annahum amanu bima unzila ilayka wama unzila min qablik yuriduuna ayyatahakamu iddat taghut আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে তার আপনার প্রতি অবনিন্ন হয়েছে এবং আপনার পূর্বে যা অবনিন্ন হয়েছে আমরা সেই বিষয়ের উপর কিন্তু তারা নিয়ে যেতে চায় শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিন তাদের ইমানের দাবিকে নাকচ করে দিয়েছেন তাহলে এসব কুফুরি শিরকি আইন বিধান ও মতবাদের পক্ষে যারা কাজ করে তাদের ব্যাপারে ইসলামের হুকুম কি হতে পারে ভালোভাবে চিন্তা করুন ইসলামী শরিয়াত জারি করা হচ্ছে ওই এলাকার সামর্থ্যবানদের উপর ফর্জা আইন আর যদি সামর্থ্য না থাকে তবে শক্তি সামর্থ্য অর্জন করা হচ্ছে ফর্জা আইন আর সেই শাসকদের সমর্থনে যদি কোনো বাহিনী থাকে তবে ওই মূর্তা হঠানো হচ্ছে হফি হি বরহান আমাদেরকে সাল্লাম এবং আমরা অন্যকে প্রাধান্য দিলেও যোগ্য ব্যক্তির সাথে আমরা নেতৃত্ব নিয়ে কন্দল করব না তিনি বললেন যতক্ষণ না তোমরা তার মধ্যে প্রকাশ্য কুফুরি দেখতে পাবে এবং তোমাদের কাছে এই ব্যাপারে তার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে ইজমা উল্লেখ করে সহি ভাষ্যকার আল্লা বদুদ্দিন আইনি রহিমুল্লাহ বলেছেন إن قدر على خلعه بغير فتنة ولا ظلم وجبا وإلا فالواجب الصبر وعن بعضهم لا يجوز عبد الولاية لفاسق ابتداءا فان احدث جورا بعد ان كان عدلا اختلفوا في جواز الخروج عليه والصحيح المنع الا ان يكثر فيجب الخروج عليه داوود رحمه الله বলেন आलमরা এ ব্যাপারে একমত যে শাসক zalim হলে যদি সামর্থ্য থাকে ফিতনা ও জুলুম ছাড়া তাকে অপসারণ করা হলে ধৈর্য ধরা wajib الله বলেছেন فاسق و بدعاتির কাছে নেতৃত্ব দেওয়া যাবে না যদি প্রথমে ন্যায়পরায়ণ থাকে যদি সে কুফুরি করে তখন তাকে অপসারণ ও তার বিরুদ্ধারণ করা ওয়াজীব হয়ে যায় মধ্যে এই বিষয়টি উল্লেখিত রয়েছে एडड़ाओ मत सरकारी आंदोलन आलमोलम शांतिपूर्ण भाव सभा समावेश मत बनीम करते दिनाद जनता विपक्षे अवस्थान नहीं हिद जनता रक्त झरा रक्षार अजुहत দেখিয়ে মূর্তাৎ সরকারগুলো এই বাহিনীর অনেককে ধোকাই ফেলে আল্লাহর দিনের বিরুদ্ধে যুদ্ধি রিপত্ু করে লেখেছে। আর অন্যান্যরা দুনিয়ার সামান্য ববেতনের লোভে তাদের আখেরাতকে বিক্রয় করে দিয়েছে। এদের ব্যাপারে আল্লাহ রাপুলা আলামিন বলেছেন। আল্লা দি না আ মানুই কতিলু কাফারু ই কতিলু নাফি সাবি লিত্তহুদ ফাকয়াতিলু আউলিয়া আসা তয়ানি ইন নাকাই দশ্যই যারা ইমানদার তারা লড়াই করে আল্লাহর পথে কাফারু আর যারা কাফের তারা লড়াই করে পথে সুতরাং তোমরা লড়াই করতে থাকো শয়তানের আউ লিয়াদের বিরুদ্ধে আর শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল জারাই দিন ইসলাম চেষ্টা করে এই এসব লিপ্ত হয়তাদ সরকার এদেশের মুসলমানদের উপর তাদের এই শির্কি আইন একদিনও কায়ে রাখতে পারতো না তাই এই জমিনে আল্লাহর রাসুল সাল ব্যাপারে কটুক্তি ও তামাশা বন্ধ করতে হলে শরিক হবো আমরা আনসার হব, মুজাহিদ হব, নিজেদের যান মাল আল্লাহর রাস্তায় কোরবানি দেব ইনশাল আল্লাহর দিন ও শরীয়ত এই জমিনে বিজয় না করে আমরা ঘরে ফিরে যাব না ইনশা আল্লাহ আমাদের সবার কণ্ঠে ঘোষিত হোক হয়তো শাহাদ আমরা কি উত্তম ব্যবসায় সামিল হব না যে ব্যাপারে আল্লাহ রুকিমিনুম पथे निजे धन सम्पद जीवन पन सबकि तुम्हारे उत्तम जो तुम्हारा अल्लाह हमारे सबाई के हक के हक हिसेबी चेनारण करौफिक दिन एवं बिल के के बिलिल हिसे चार दूरे थारौफिक दान कर আপনাদেরকে সম্মানিত করেছেন আপনারা ওয়ারিস আপনারা আমাদের উপর দায়িত্বশীল বর্তমান আমাদের সামনে আল্লাহর রাসুল সাল্লাহাল্লাম কিংবা তার কোন সাহাবা উপস্থিত নেই তাই আমরা যেকোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে বর্তমান পরিস্থিতিতে কি এই নাস্তিক মুরতাদ ব্লগারদেরকে একটা একটা করে ধরে কতল করা আমাদের দায়িত্ব নয় সম্মানিত ওলামাগণন এই নাস্তিক ব্লোগার চক্রকে সম্মান দেয়া রক্ষা করা তাদের পক্ষ নেয়া ও কুফুরি আইন দিয়ে এদেশ পরিচালনা করা যা একটি ইজমা আছে যখন আমাদের মাঝহের বড় বড় ওলামা এ কেরাম এবক্যমত পোষণ করেছেন সম্মানিত ওলামা কেরামগণ যদি জিহাদ কিতাল করা এখন আমাদের উপর ফরজ না হয় তাহলে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি দয়া করে भरोसा शुद्म शक्त उच्चारण करेगे तरह के सर्वदा अपन आशे पशे पावा सामने प्राण खुले हक बयान कर दिन ব্লগার চক্র আর তাদের রক্ষাকারী মুরতাদ সরকারের এই কি নিয়ে ছিনিমিনি খেলা আর কতদিন চলবে আর কতদিন আমরা এইসব মানব রচিত তন্ত্র মন্ত্রের নিষ্পেশনে বন্দী থাকবো আর কতদিন আমাদের চোখের সামনে এই দিনকে লাঞ্ছিত হতে দেখবো চক্রকে চিহ্নিত করে তাদেরকে কতল করতে পারবো না আমরা কেন আবু বকর রাজি আল্লাহর সময়ে মুরতাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সে অনুযায়ী এবং সাহাবাহিকা আমি আল্লাহ ইজমা অনুযায়ী আমল করতে পারবো না তারা তো সেই সময় সকল বিরুদ্ধে সশস্ত্র জিহাদ ও কিতাল করেছেন যুদ্ধরত তুলনায় কে বেশি ক্ষতিকর মনে করে তাদের বিরুদ্ধে সর্বাত্মক কিতালে নেমেছেন তবে আমরা কেন ঘরে বসে থাকবো আর শুধু এই জালেম ইহুদি খ্রিস্টানদের এজেন্ট সরকারের কাছে বারংবার কাকুতি মিনতি করতে থাকবো অন্য কোন আইন চলবে না কোরআনার আইন চলবে না তাহলে এদেশে কি আজীবন কাফিরদের বানানো আইন চলবে আর আমরা মুসলমান জনগণ কি বসে থাকবো এর স্থায়ী সমাধান কি দিন ইসলামী নেই এর স্থায়ী সমাধান কি আপনার আজ সকল জনগণের সামনে বর্ণনা করে দিন সম্মানিত ওলামায়ক রামগণ এর আগেও তো তাসলিমা নামক মোর্তাদ মহিলা এরকম করেছে আগেও তো এদেশে আন্দোলন হয়েছে তবে কি এ ধরনের আচরণ বারংবারই হতে থাকবে এর কি কোনো স্থায়ী সমাধান নেই ইসলামী শরীয়ত বাস্তবায়ন ছাড়া এক দুইটা আইন প্রণয়ন করে কি এটা কখনো বন্ধ করা সম্ভব এই সমস্যার জন্য কি ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আমরা এর জন্য মুরতাদ ও জালেম সরকারের কাছে শুধু আবেদন ও নিবেদন বেশ করতে থাকব দিন ইসলামকে এতই দুর্বল হয়ে গেল সম্মানিত ওলামা এ কেরামগণ আপনারা এর আগেও নারী নীতি শিক্ষানীতি ইত্যাদির ব্যাপারে আন্দোলন করেছেন ওই সকল আন্দোলনের ফলাফল কি সেটা আমাদের কি মাথায় রাখতে হবে আপনাদের ওই আন্দোলনকে শেষ পর্যন্ত কোন পথে পরিচালিত করা হয়েছে বারংবার তো এটাই করা হয়েছে যে আপনাদের আন্দোলনের কারণে এসব মোর্তরকার সাময়িক ভাবে তা মেনে নেবার ভান করেছে কিছুদিন যাবার পরই গোপনে তারা আবার তাদের আগের কার্যক্রমে ফিরে গেছে তারা শুধু চায় কোনোভাবে আলেম সমাজকে শান্ত করে মসজিদে মাদ্রাসায় ফিরিয়ে দিতে তাহলে আবার তারা নিশ্চিন্তে কুফুরের রাজত্ব করতে পারবে সম্মানিত আমরা এর একটা স্থায়ী সমাধানের দিকে আমাদের যেতে হবে ইনশাআল্লাহ হে নবীদের উত্তরাধিকারীগণ আমাদের কি এই ইসলামী শরিয়তের ছায়ার নিচে বাস করার অধিকার নেই কারা আমাদের এই অধিকার নিয়েছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এদেরকে এদেশ থেকে বিতড়িত করতে হবে কোন এদেশের অধিকারে রাজনীতিবিদরা আইনকে বাতিল করে দিয়েছে শাসন আমলে ইসলামী চালু ছিল। ইংরেজরা এদেশ দখল করার পর এদেশে ইসলামী শরীয়তের প্রয়োগ বন্ধ করে দেয় তারা যাবার পর সেই দায়িত্ব নিয়ে নিয়েছে খ্রিস্টান ও ইংরেজদের এদেশীয় শীর্ষ নাস্তিক মোর্তাদ ও সুবিধাবাদী রাজনীতিবিদরা তো কি হয়েছে তাদের ভাব শিষ্যরা তো ইংরেজদের থেকেও আরো মারাত্মকভাবে ভাবে দিন ইসলামের উপর আক্রমণ করে যাচ্ছে আর এসব মোর্ত সরকার এসব কার্যক্রমে সবার আগে রয়েছে তাদের সমর্থন দিয়ে যাচ্ছে হে নবীদের উত্তরাধিকারীগণ এই পরিস্থিতিতে আপনারা কিভাবে চুপ করে থাকতে পারেন এই ব্যাপারে কি আপনাদের আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে না সম্মানিত ওলামায় কেরামগণ আপনারা আপনাদের নেতৃত্বের আসনে ফিরে আসুন আপনারা এদেশের ইসলাম ক্রেতা ও জনতাকে পরিচালিত করুন আপনারা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব গ্রহণ করুন এদেশকে তথাকথিত এসব রাজনীতিবিদদের কাছে ছেড়ে দিলে কখনো এসব সমস্যার সমাধান হবে না সম্মানিত ওলামায় কেরামগণ আমাদের আল্লাহ রাবুল্লা আলমিনের ওই কথা মনে রাখতে হবে যেখানে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়্যা রতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফায়াতি আল্লাহু বিqaউমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাযীনা আ'লাল মু'মিনিনা আ'ইসাতিন আ'লাল কাফিরিন হিজাহিদূনা ফী সাবীলিল্লাহ ওয়ালা ইখাফূনা লাওমাতাল আ'ইম তোমাদের মধ্যে যে সে দিন থেকে ফিরে যাবে ও আল্লাহ এমন সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবেন তারা মুসলমানদের প্রতি বিনয় নম্র হবে এবং কাফেরদের প্রতি কঠোর হবে पथे जिहा कर दायित्व कारीब सरकार रुखे दाणानो एटे इी शरियत कायम करा क्ज अंजाम ना दी आल्ला बदल कर दीते आल्ला रक्षा कर আ্লা তালান। ইল্লা তাং ফিরুই আজভিদ কুম আজাবান আলিমাও ওয়ে স্তব্দল কমাং করকুম ওলা তাদুহু সেই আ ওল্লাহ আলা কুল্লি সেইইং কদির যদি তোমরা জিহাতে বেল নাহও তাহলে আল্লাহ তোমাদের কে মরমামান তদায় আজাব দিবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলা বিশিক্ত করবেন। তোমরা তার কোন ক্ষদি করতে পারবে না। আর আল্লাহ সর্ব বিষয়ে শুক্তিমান। সম্মানি তুলমায় ক্াম কন আপনাদেরকে মোল্লা মোহাম্মদ ওমর এসব নাস্তিক মুরতাদ ও তাদের সাহায্যকারী রাজনীতিবিদদের নেতৃত্ব আর এই তাউহিদি জনতা চায় না আপনারা এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করুন আমরা আপনাদের নেতৃত্ব চাই যদি আফগানিস্তানের আলিম ওলামারা ইসলামী শরিয়তের বিজয়ের আখ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না ইনশা আল্লাহ সবাই বজ্রকন্ঠে আওয়াজ তুলুন হয়তো শরীয়ত নয়তো শাহাদাত ইম্মার শরিয়া আখ ও ইম্মার শাহাদ আল্লাহবর হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা সত্য পৌঁছে দিয়েছি হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা সত্য পৌঁছে দিয়েছি হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা সত্য পৌঁছে দিয়েছি